श्री श्री रामकृष्ण कथाम श्री म कथित श्रीजुक्तृष्ण गोस्वाम द्वितीय परिच्छेद आठशी ख्रीटब्द चौदेम्बर श्री, श्री रामकृष्ण जीव चार थ বদ্ধ মুমুক্স মুক্ত নিত্য সংসার জালের স্বরূপ জীব যেন মাছ ঈশ্বর অর্থাৎ যার মায়া এই সংসার তিনি জেলে জেলের জালে যখন মাছ পড়ে কতকগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে এদের মোমুক্ষ জীব বলা হয়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 কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে জালে পড়েই জাল শুদ্ধ চোঁ চা দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকবার চেষ্টা করে পালাবার কোনো চেষ্টা নাই বরং আরও পাঁকে গিয়ে পড়ে এরাই বদ্ধজীব জালে এরা রয়েছে কিন্তু মনে করে হেথায় বেশ আছি বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে কলঙ্কশা করে মগ্ন কিন্তু মনে করে বেশ আছি যারা মুমুক্ষ বা মুক্ত সংসার তাদের পাতকুয়া বোধ হয় ভালো লাগে না তাই কেউ কেউ জ্ঞান লাভের পর ভগবান লাভের পর শরীর ত্যাগ করে কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা বদ্ধজীবের সংসারী জীবের কোনো মতে আর হুঁশ হয় না এত দুঃখ এত দাগা পায় এত বিপদে পড়ে তবুও চৈতন্য হয় না উট কাঁটা বড় ভালোবাসে কিন্তু যত খায় মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে তবু সেই কাঁটাঘাসই খাবে ছাড়বে না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 এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয় আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয় মোকদ্দমা করে সর্বশান্ত হয় আবার মোকদ্দমা করে যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না পড়াতে পারে না ভালো করে রাখতে পারে না আবার বছরে বছরে ছেলে হয় আবার কখনো যেন সাপে ছুঁচো গেলা হয় গিলতে পারে না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 বদ্ধজীবের আরেকটি লক্ষণ তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা হয় তাহলে হে দিয়ে হে দিয়ে মরে যাবে বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ ওইতেই হৃষ্টপুষ্ট হয় যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো মরে যাবে সকলে স্তব্ধ